ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أجوى الناس اعبدوا ربكم الذي خلقكم والذين مِن قبلكم لعلكم تتقون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 فلا تجالوا لله أندادا وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حضرين আমার যত দূর মনে পরে গত রমজানে সুরাতুল বাখারার দ্বিতীয় রুকু শেষ হয়েছিল দ্বিতীয় রুকু শুরু হয়েছিল কিনা স্মরণ নাই এজন্য আজকে আবার তৃতীয় রুকুর প্রথম থেকে আমি তিলাওয়াত করছি গত বছরের আলোচনার সাথে এই বছরের আলোচনার কানেকশন ঠিক রাখার জন্য আগের দ্বিতীয় রুপুর সার মর্ম আপনাদের সামনে পেশ করা প্রথম উচিত মাঝামাঝিতে আল্লাহ তাকবুল আলমিন মুমিনদের গুণাবলীর বর্ণনা করছে প্রথম রুকুর শেষ দিকে ওই সমস্ত বেদিনদের আলোচনা করছেন যারা ইসলামের সত্যতা বুজার পরও দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে ইসলাম গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এদের ব্যাপারে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বলছেন এদেরকে নসিহত করা না করা বরাবর এরা ইমান আনবে না এরা হেদায়েত গ্রহণ করবে দ্বিতীয় রুকুর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় আরেক শ্রেণীর মানুষের আলোচনা করা হবে এদেরকে কোরআনের বাসায় মুনাফিক বলা তাহলে প্রথম এবং দ্বিতীয় রুকুতে তিন শ্রেণীর মানুষের আলোচনা প্রথমে মুমিনদের আলোচনা করা হয়েছে মুমিনদের গুণাবলীর আলোচনা করা হয় মধ্যে কট্টর বেদিনদের আলোচনা করা হয় শেষে মোনাফিকদের আলোচনা করা হবে গত বছর মোনাফিকদের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলা হয়েছে মোনাফিক তাদেরকে বলা হয় যারা মিশামিশি মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় আসলে আন্তরিকভাবে তারা ইসলামের বিধানে বিশ্বাসী নয় এই শ্রেণীর দুঃখাবাজ মুসলমান বলে পরিচয় মিথ্যা পরিচয়দানকারীদেরকে কোরআনের বাসায় মুনাফিক বলা হয় হজরত রসুল করিম সাল্লি ওসাল্লামকে এক সময় হজরত উমর ফারুক রাজিউল্লাহ তালাহু পরামর্শ দিলেন মুনাফিকদেরকে হত্যা করার করারিম সল্লা পরামর্শের প্রতিবাদে বললেন যদিও মুনাফিকেরা আন্তরিকভাবে মুমিন নয় মুখে মুখে মুমিন দাবি করার কারণে সমাজের মানুষ এদেরকে মুসলমান মনে করেন মতাবস্থায় এদেরকে যদি আমি হত্যা করি সমাজের লোকেরা বলবে যে মুহাম্মদ নিজের দলের লোকদেরকে হত্যা করে এতে ইসলাম ধর্মের কলঙ্ক হবে সমাজে এই হেকমতের কারণে এই কৌশলের কারণে আমি এদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারি পক্ষে মুসলমানদের আমি মুনাফিকদেরকে হত্যা করতে পারেন এই অধিকার তার যদি হত্যা করার মধ্যে সমাজের উপকার মনে করেন হত্যা করতে পারেন যদি হত্যা করার মধ্যে সমাজের ক্ষতি মনে করেন হত্যা না করতে পারেন রসুর করিম সাল্লহিউসাল্লাম হত্যা করার মধ্যে কোন উপকার নাই মনে করেছে সমাজের লোকেরা ইসলামের কলঙ্ক করবে ইসলামের নবী ইসলাম গ্রহনকারীদেরকেও হত্যা করে ফেলে এই কলঙ্ক উত্থাপন করবে এই কারণে করিম রসুল একই সল্লাম মুনাফিকদেরকে হত্যা করে দেয় আল্লাহ ফক্রাবুল আলমিন ওহিনাদিল করে নী লিখে জানাইয়া দিতেন কে কে মুনাফিক আল্লাহর নবী ওহির মাধ্যমে সমস্ত মুনাফিকদের জানতে পারতেন চিনতে পারতেন কিন্তু এদের নাম ব্যক্ত করলে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এই কারণে অনেক সময় আল্লাহ রসুল জেনে শুনেই এদের নাম প্রকাশ করতেন না করিম সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওহির দরজা বন্ধ আর কারো কাছে ওহি আসবে না কাজেই রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কেমন আফেক্ষ এটা জানার উপায় নাই চেনার উপায় নাই যদি কোনো মুসলমান পরিচয়দানকারীর কাছ থেকে সরাসরি ইসলাম বিরোধী কোনো কথা অথবা সরাসরি ইসলাম বিরোধী কোনো কাজ পরিলক্ষিত হয় তখন ওই ধরা পড়বে সে এতদিন মুনাফি ছিল যেমন সারা জীবনবর যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়ে আসছে এই গোপটা যদি কোনো একদিন বলে রমজান মাসে রোজা ফরজ এই বিধানে আমি বিশ্বাসী নই সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে সে এতদিন নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়েছিল আসলে যে মুসলমান নয় মনে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দানকারী দিন যদি বলে পাঁচ বেলা নমাস পর আমি বিশ্বাস করি না এই কথা বলার সাথে সাথে প্রমাণ হয়ে যাবে সে এতদিন মুনাফিক ছিল মুসলমান হিসাবে পরিচয় দানকারী কোনদিন যদি বলে সুধারাম আমি বিশ্বাস করি না প্রমাণ হয়ে গেল সে মুনাফিক মুসলমান হিসাবে পরিচয় দানকারী যদি কোন দিন বলে পর্দা পরজ আমি বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল সে মুনাফিক গুজিয়া তার লেখে উকাছা বল আপনারা সমাজও মুনাফিক আসেনি মুনাফিক আসেনি আপনারা সমাজ সুদর আম বিশ্বাস করি না মুসলমান করে মুনাফিক মুসলমান নয় সর্দাফর বিশ্বাস করে না মুসলমান দাবি মুসলমান প্রথম দ্বিতীয় রুপুর প্রথম বলছেন ওয়ামিন এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা মুমিন ইমান আনছি আল্লাহ বলেন ওয়ামাহুম বিমুকিন আসলে এরা মুমিন নয় মুমিন হওয়াটা তাদের মুখের দাবি মাত্র আন্তরিকভাবে এরা মুমিন নয় এই কারণে এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য আমাদের ভালরকম স্মরণ দেখা দরকার মুনাফিক কাকে বলে যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় অথচ অন্তরের দ্বারা ইসলামের কোনো অকাত্য বিধানকে অবিশ্বাস করে ইসলামের যে বিধান দলিল প্রমাণের দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়ে আছে এমন কোন বিধানকে যদি কোন মুসলমান পরিচয় দানকারী অবিশ্বাস করে সেই ব্যক্তি মোনেক অবিশ্বাস করে কিনা সেটা তার অন্তরের ব্যাপার আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে তার অন্তরের ব্যাপার জানাইয়া দেওয়া হয়েছে আমরা যেহেতু আলিমুল গায়েব নই কারো অন্তরের ব্যাপার জানি না আমাদের কাছে ওহিও আসে না এই কারণে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম বিরোধী কোন কথা বা কার না পাইব ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে যারা দাবি করে সবাইকে মুসলমান গণ্য মুসলমান দাবি করণেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কথা পাওয়া যাবে যখন মুসলমান দাবি কর্নেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কাজ পাওয়া যাবে তখন ওই প্রমাণ হবে সে মনে হয় রসুলের কাছে আগে থেকেই ওহির মাধ্যমে মুনাফিকদের চিহ্নিত করে দেওয়া হতো। যেহেতু এখন ওহিনাই আর আল্লা সাহা কেউ গাইবে জানে না এই কারণে আমাদের সমাজের মুনাফিকদেরকে আমরা আগের থেকে চেনার কোন উপায় নাই যখন বলবে সুধারাম মানিনা না তখন প্রমাণ হবে সে মোনাফিক যখন বলবে নামাজ ফরজ মানি না তখন প্রমাণ হবে সে মোনাফিক যখন বলবে রুদা ফরজ মানিনা না তখন প্রমাণ হবে সে মুনাফিক যখন বলবে পর্দা ফর মানিনা। বিশ্বাস করি না তখন প্রমাণ হবে সে মনে হবে গত বছর মোনাফিক সম্পর্কে বিস্তারিত যা কিছু আলোচনা করা হয়েছিল তার সংক্ষিপ্ত সার আজকে আপনাদের সামনে বর্ণনা করা হবে তাহলে সুরাতুল বাকার প্রথম দুই আয়াতে এই তিন শ্রেণীর মানুষের আলোচনা উচিত এক শ্রেণীর হাঁটি দ্বিতীয় শ্রেণীর কট্টর কাফির তৃতীয় শ্রেণীর মুনাফিক কাফিরের চেয়ে মুনাফিক বেশি ভয়ঙ্কর কাফিরের চেয়ে মুনাফিকের অপরাধ কাকিরের চেয়ে মুনাফিকের শাস্তিও কঠিন বলেন ইন্নাল মুনাফি না মুনাফিকরা জাহান নামের অতল তলে তলাইয়া যাবে অর্থাৎ জাহান নামের যত নিচের দিকে যাবে ততই শাস্তি বেশি কঠিন হবে আল্লাহ বলেন মুনাফিকরা জাহান নামের সর্বনিম্নতম স্তরে জাহান মুনাফিকদেরকে শাস্তি দেওয়া কাফিরদের কাভিরদের অপরাধ একটা মুনাফিকদের অপরাধ দুইটা কাফিরদের একটা অপরাধ কি কেন আল্লাহর বিধান বিশ্বাস করল না এইটাই তার অপরাধ কিন্তু বিশ্বাস করার নামে দুঃখা দেয় নাই মুনাফিকদের দুইটা অপরাধ কি এক নম্বর আল্লাহর বিধান বিশ্বাস করে নাই দুই নম্বর বিশ্বাস করার মিথ্যা বাহানা দিয়া মুসলমানদেরকে দুখা দিছে মুনাফিকের অপরাধ কথা বিশ্বাস করে নাই এক অপরাধ আর বিশ্বাস করার মিথা কথা হইয়া দুখা দিল এটা আর অপরাধ মুনাফিকদের দাবল অপরাধ এই কারণে মুনাফিকদের শাস্তিও ডাবল মুনাফিক দুঃভাজ মুনাফিকদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বেশি বর্তমান দুনিয়াতে মুসলমানদের যে সমস্যা আছে আন্তর্জাতিক সমস্যা এই সমস্যার যত জটিলতা আছে সবটা জটিলতার জন্য বর্তমান দুনিয়াতে মুসলমান হিসেবে পরিচয় দানকারী কিছু আন্তর্জাতিক মুনাফিকের কাছাদি বিদ্যমান আন্তর্জাতিক মুনাফিকদের কিছু কাঠসাজী বিদ্যমান কার্যকলাপে পরিষ্কার হইয়া যায় পাকিস্তানের পারভেজ মুশার্রফ এই সমস্ত আন্তর্জাতিক মুনাফিকদের একজন কারণ আমেরিকা যখন বিনা যুক্তিতে বিনা প্রমাণে বিনা দলিলে বিনা বিচারে বিনা আইনে বিনা আদালতে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর হামলা চালাই সর্বপ্রথম সাপোর্টার মুসলমানদের মধ্যে থেকে পাকিস্তানের পারবেত মুশার রাখতে পাই অথচ সে পাকিস্তানের জনগণের কাছে মুসলমান হিসাবে পরিচিত কিন্তু সাপোর্টার মুসলমানের হইল না কাফিরের হইল আল্লাহ নাহনু ইস্তাহ মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে তখন বলে আমরা মুমিন আর যখন কেদিন কাফিরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাপোর্টার দেখেন পারভেজ মুশারফের সাথে আল্লাহর কথা মিল খায় কিনা আমরা তোমাদের সাপোর্টার আমরা তোমাদের সঙ্গী আমরা তোমাদের অন্তর্ভুক্ত এই যে দুঃখাটা মুমিনদেরকে দিল আল্লাহ তকরবুল আলমীন ফরমান মুনাফিকদেরকে দুকার আকৃতিতে সাজা দেওয়া হবে দুনিয়াতে যেমন দুখাবাজি করছে এদের সাজাটাও দুকার সাথে দেওয়া হবে কিভাবে দুকার সাথে সাজা দেওয়া হবে বিবরণ দিয়ে হাদিস শরীফের অসুলে করিম সল্ল ইসলাম ফরমান পুলসিরাতের পুল পার হওয়ার সময় অতীতে অনেক বিবরণ পুল সিরাতের পুল সম্পর্কে সামনেও যখন আলোচনা আসবে তখন বিস্তারিত শুনবেন চুলের চেয়ে বেশি চিকন তলোয়ারের চেয়ে বেশি দারাল আমাবস্যার রাতে চেয়ে বেশি অন্ধকার দশ হাজার বৎসরের রাস্তা সোজা উপর দিকে দশ হাজার বৎসরের রাস্তা সামান দিকে দশ হাজার বছরের রাস্তা নিচের দিকে সর্বমোট তিরিশ হাজার বৎসরের রাস্তা লম্বা এই পুল পার হওয়ার সময় আল্লাহ রসুল বলেন অমাবস্যার রাতের মতো গভীর অন্ধকার সাথে আলো না থাকলে এই পুল পার হওয়া যাবে না মমিনগঞ্জ নমাদের জন্য যে অজু করে ওজুতে যে হাত মুগ্ধ তার ধোঁয়া অঙ্গগুলি বাতির মতো ঝলমল ঝলমল পাঠে না এইগুলির থেকে যে আলু হবে সেই আলুর দ্বারা পুলসিরাতের পুল আলোকিত হয়ে যাবে এই আলুর দ্বারা পুলসিরাতের পুল আলোকিত হয় তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে এদের পিছে পিছে এই পুলসিরাতে উদ্বে মোনাভিকরা আর মুনাভিকের পিছে উদ্বে পট্টর কাফিরেরা আমরা এইভাবে বলতে পারি আফগানিস্তানের ইসলামী সরকার এবং তার সাপোর্টারেরা আগে উঠবে ফুলের গুলো পাকিস্তানের পারবেজ মুশাররফ এবং তার সাপোর্টারেরা মধ্যে উঠবে ফুলসিরাতের বলে আর আমেরিকার বুশ এবং তার সমর্থকেরা পিছনে উঠবে ফুলসিরাতের বলে কবাগে বিভক্ত হইয়া ফুলসিরাতের বলে যে আমি আমরা দুনিয়ার পরিস্থিতি অনুঘাতে হইলাম রসুলের বাসায় মোমিনগণ আগে মুনাফিগণ মধ্যে কট্টর কাভিরগণ পিসে এই এই বাঘের বিভক্ত হইয়া মানুষেরা কুলসিরাতের পুলে উঠে মোমিনদের কাছে থাকবে ইমানের আলু মুমিনদের কাছে থাকবে নে কামলের নূর এর দ্বারা অন্ধকার কুলসি রাতের পুল আলোক্তিত হয়ে যাবে তারা বিদ্যুতের গতিতে পুলিশিরাতের পুল পার হইতে পারেনি মুনাফিকদের যেহেতু নিজস্ব কোনো আলু নাই মুমিনদের আলুতে আলোকিত পুলসিরাতের পুলে আরোহণ করেছিল কিন্তু নিজেদের ইমান না থাকায় পুল পার হওয়ার মতো কোন গতি নিজের মধ্যে নাই অগ্রসর হইতে পারে না মুমিনরা অগ্রসর হইয়া যাইতে অবস্থা দেখিয়া তারা মুমিনদেরকে বলবে অহ পাইয়ারা দুনিয়াতে তো আমরা তোমরার দলের আসলাম আজ তো আমরানে তোমরা লগে লইয়া যাও বমি নহে কইবা তোমরা যারা দল আসলাই তারা তোমরা খরে দিয়ে আসুন তারার লগে আও হেরা মনে মানে ভাবব যে আলু আলা বুঝি করে দি আরেক দল আসুন সাইয়ে করে দি যে তাই তা দল কুসামার দল আগে দেখেছি কি আর কুষের দল করে দি রয়েছে আর পারবেগের দল মাঝখানো যখন দেখবো খরি আলুওয়ালা নাই তাড়াতাড়ি আবার সামনের দিকে থাকবো আলু আলার সাথে গেছি আবার সামনের দিকে ফিরা থাকবো এর মধ্যে তারা হারিয়া গেছিল যেভাবে মুনাফিকের দল দুনিয়াতে মুমিন মুসলমানদেরকে ধোকা দিছিল। ঠিক সেইভাবে মুনাফিকদেরকে ফুলসিরাতের ফুলের মধ্যে ধোকা দিয়া জাহান্নামের আগুন নিক্ষেত্রেম মিন আহলিনাকুমিন না। কালা যাদের সাথে আলু থাকবে না তুলসি রাতের ইমানের আলু আমলের আলু যাদের সাথে থাকবে না তাদের জাহান্নে যাওয়া সারা কোন উপায় থাকবে না গতি থাকবে এই এই মুনাফিকদের দুনিয়ার আচরণ আখেরাতের শাস্তির অবস্থা দ্বিতীয় রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ফক্রাবুল্লা আলমী মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছি তৃতীয় রুকুর শুরু থেকে আল্লাহ সারা দুনিয়ার সর্বস্তরের মানুষরে একত্রিতভাবে নথিহত করা শুরু করেছে আল্লাহ বলতেছেনুানুমাদিপা কুম্লাদুম হে ইমান হে লোক সকলুহান না হে সর্বস্তরের মানুষ তোমাদের পড়ুয়ার দিগার এবাদত কর আমার মনে পড়ে গত বৎসর অথবা এর আগের বৎসর এবাদত তাকে বলে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হচ্ছে আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করিয়া নিজেকে আল্লাহর দরবারের পরম মুখাপেক্ষী মনে করিয়া আল্লাহর আনুগত্যেই চূড়ান্ত সাফল্য বিশ্বাস করিয়া আল্লাহর হুকুম পালন করার নামে এ বাদত তাহলে আল্লাহর হুকুম জবরদস্তি পালন করার নামে এবাদত না আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই তফসিরের দরকার এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই নতিহতের দরকার ওয়াদের দরকার را نهولی اللر بیدن جانه نای من مسلمان برتو من دنیه دکھو بازه که نزنه نماز پراز؟ پره خوزم که نزنه شوده حرام؟ سره خوزم که نزنه پرده پراز؟ منه خوزم را نهولی اللر بیدن جانه رو باب نایی شوده من رو باب کن کرونه ایان এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য ওয়াজ মসিহতের দরকার এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য তন্ত্রী শোনার দরকার আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম এবাদত সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম কাজে কাজেই ইসলাম শুধুমাত্র বিধানের নাম নয় আরো বহুবার আলোচনা হচ্ছে আমরা অনেকে বলে দেখি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম জীবন বিধান কেউ হয় কেউ জীবন ব্যবস্থা হয় কোরআন শরীফের তেরো বাঘের এক বাঘের মধ্যে শুধু বিধান আছে আর বাকি বারো বাঘের মধ্যে বিধান পালন করার জন্য অন্তর তৈরি করা এক নহীনতা তৈরি করে শুধুমাত্র জীবন বিধানের নাম যদি ইসলাম হয় তাহলে কোরআন শরীফের তেরো বাগের এক বাঘ ইসলাম হইব আর বারো বাঘ ইসলামের বহির্ভূত থাকব এই কারণে আমাদের ভালো রকম জানা থাকা দরকার আল্লাহ বলছেন হে লুক সকল তোমরা আল্লাহ এবাদত করো এবাদত কি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান পালন করা আন্তরিকতার সাথে করা আল্লাহার সাথে আল্লাহ আমার ইচ্ছা নাই রোজা রাখার একজনের জবরদস্তি আমাকে খানা পিনার থেকে বারণ বোঝা রাখছে সারাদিন তা আমি খুশি হইয়া রোজা রাখছি আমার এ জে রোজা রাখাইছেন ওখানে আপনারা ঈদ উদার কি বল ভাইব আমি আল্লাহর কাছে ইসলামের বিধান জবরদস্তি পালন করলে ওইবিনা আন্তরিকতার সাথে এই আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম ওই আল্লাহ বলেন হে সর্বস্তরের মানুষেরা তোমরা আল্লাহর এবাদত করো ও তোমাদের পড়োয়ার দিগারের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই নির্দেশ সর্বস্তরের মানুষ যেহেতু আল্লাহ দিচ্ছেন এই কারণে মুহাসির আয়াতের পর ফিরে লিখছেন যারা আল্লাহ ছাড়া অন্য কিছুরে দেবতা সাজাইয়াছেন তাদের প্রতি এই আয়াতের দ্বারা নির্দেশ হইল অন্য কিছুর পূজা করিও না একমাত্র আল্লাহর এবাদত যে সমস্ত লোকেরা একমাত্র আল্লাহর এবাদত করে না গৈরুল্লাহর পূজা করে এদের প্রতি নির্দেশ হইল সমস্ত গৈরুল্লাহর কুদা থেকে বিরত থাকিয়া একমাত্র আল্লাহরুল আলমিনের এবাদত আমার মনে পড়ে সুরাতুল ফাতেহার আয়াত ইয়াকা নামু এর তফসিরের সময় আপনাদেরকে বলে দিয়েছি এবাদতের আর কুদার ভার্থক্য যাদের মনে নাই তাদের সংক্ষেপে আবার স্মরণ করা যায় যেই ধরনের আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই ধরনের আচরণ গল্লা সাথে করলে পূজা হয় নিজেকে পরম মুখাপ্তি মনে করিয়া আল্লাহকে পরম শক্তিশালী মনে করিয়া আন্তরিকতার সাথে আল্লাহর হুকুম পালন করার নবৈত এবাদত এক কথায় আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করলে এবাদত হয় আল্লাহর বিধান হইল আল্লাহরের সে আল্লাহার সামনে মাতানো করেন কেউ যদি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে মাতানত করে এই যে নত করা হুবহু এই মাথা এই আন্তরিকতা জিনিস তার মাঝে আছে আন্তরিকতার সাথে নত করছে কিন্তু আল্লাহর সামনে নয় দেবতার সামনে অন্য ব্যবহার করলনি দেবতার সাথে না যে ব্যবহার আল্লাহর সাথে করা না এই ব্যবহার যে ব্যবহার আল্লাহর সাথে করার কথা আছে এই ব্যবহার যখন দেবতার সামনে করব তখন শীতের নামই বুঝা একই মাথা মতো একই আন্তরিকতা আল্লাহর সামনে করলে এবাদত দেবতার সামনে করলে পূজা এই কথা এই পর্যন্ত বুঝা বেশিরভাগ মুসলমানের জন্য সহজ কিন্তু কিছু কথা আছে অনেক মুসলমানের জন্য পূজা সহজ নয় যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ গৈরুল্লাহার সাথে করলে বুঝা হয় গৈরুল্লাহ শুধু দেবতার নাম নয় জহরুল্লাহ কিসের নাম আল্লাহারা সব কিছু আন্তরিকতার সাথে দেবতার সামনে মাথা নত করা যেমন পূজা আন্তরিকতার সাথে ফিরের সামনে মাথা নত করা তেমন পূজা আগেরটা হইল দেবতা পূজা আর বাদেরটা হইল ফির পূজা পূজা দুটো শুধু পূজার ধরনের বেশ কম পূজার নামের বেশ কম একটা মূর্তি পূজা আর একটা ফিরভূজা অন্তরে ভাব ভক্তি নিয়া দেবতার সামনে মাতা নোয়াইলে হয় দেবতা পূজা আর অন্তরে ভাব ভক্তি নিয়া তীরের সামনে মাতা নোয়াইলে হয় বীর পূজা যে সমস্ত বীর হলতে মুড়ি দানের এই পূজা লয় এরা ইহার প্রতিবাদ হয় বৃহস্পতি গেলে খেটের মাঝে যখন দানের চারা লাগাইনি তখনও তো মাথা নোয়াইন সেটা খেট পূজা হইব না আমি আপনারা জিগা কখন যে সমস্ত বিরক্ত বলতে খেতের মাঝে দানের ধারা লাগাইব সময় মাথা নোয়াই অন্তরে ভাব বক্তি নিয়া না সংসারের সংসারের নাম পুদা না অন্তর ভাব বক্তি নিয়া মাতানোয়ানির নাম পূজা তাহলে তীরের সামনে মাথা নোয়ানি আর খেতের মাঝে দানের গাছ লাগাইছে মাথা নোয়া একরকম নিনাবে সমাজে আপনারা যারা ফিতাওয়ালা জুতা কিন্তু ফিতাওয়ালা জুতা সিপ্তিয়া ভিতা রাঁধবেননি নামাতা